পরে হবে প্রের পরে আউজুবিল্লা বিসমিল্লা প্রথমে তা তারপরে তাসমিয়া তারপরে সৌরা আল ফাতিহা পতমা আউজ্লাহিম বিসম্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রাহিম এখানে আহ এই সুরা আলফা তিন ইমামের মত তিন মাহহাবের মত তিন মাজহাবের মত যে এখানে সুরা আল ফতেহা পড়া হবে এবং আবু দাউদে একটি হাদিস আছে সেই হাদিসটি হল আবদুল্লাহিনা আব্বাস রাদি আল্লাহ তালাহন হুমা বলেন তিনি একদিন জানাজা ইমামতি করলেন সেই জানাজার মধ্যে সুন্না আমি সুরা পাড়েছি এই জন্য যে তোমরা যাতে জানতে পারো এই আল পাতে পড়া নালামের সুন্নাহ এই হাদিসটি বোহারিতেও আছে তিরমিজিতেও আছে আবুদাবুদেও আছে এই হাদিসটি আরেকটু বিস্তারিত আছে সেটি হল আব্দুল ইবিনা আব্বাস রাজি আল্লাহমা তিনি সুর আল ফাতেও পড়েছেন সুর আল ফাতে সাথে আরেকটা সুরও পড়েছেন আরেকটা সুরও পড়ছেন এবং দুইটাই তিনি জোরে জোরে পড়ছেন জোরো জোরে পড়ার পরে শাহামের মনে প্রশ্ন জাগলো নবীরা আব্বাসম ব্যাখ্যা দিলেন লিতা আলামো আন্না সুন আমি জোরো পড়েছি এই জন্য আসলে আস্তে আস্তে পড়া কিন্তু আমি জোরো পড়েছি এই জন্য যাতে তোমরা জানতে পারো যে সুরা তার সাথে আরেকটা সুরাও হবে সেটা ছোট একটি সুরা অথবা কয়েকটি আয়াত কিন্তু অন্যদের মত হলো না এখানে শুধু সুরা আল পাতয়া হবে অন্য সুরার দরকার নেই বুঝতে পারছেন তারপর সুরা আল ফাতেহার সাথে আরেকটা সুরাও পড়তে হবে আরেকটা সুরা পড়াও সুননা যেহেতু সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত আর হানফি মাজহাবের মত হলো যে সোলাতুল জানাজা একটি দোয়া আর দোয়ার জন্য আল্লাহ গাইরুক। এই হামদের মাধ্যমে সুহানা অবী হামদিকা দোয়ার সুন্নত হলো প্রথমে হাম তারপরে দরুদ তারপরে দোয়া তাহলে প্রথম তাকবীরের পরে হাম দ্বিতীয় তাকবীরের পরে দরু তৃতীয় তাকবীরের পরে দোয়া এজন্য জন্য আহ মত হলো যে এখানে সুরা আলফাতে হবে না যেহেতু দোয়া এজন্য এখানে শুধু সানা হবে হাম ধরে তো এখন আপনি যদি সুরা আলফাতে পারেন তাও তো হাম ধরছে সুরা আলফাতে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন। हामे आलहमदुल्ला सान कथा हलो এখন দুটা দলিল দেখেন দুইটা দলিল দেখলে আপনি নিজে কোনটা দেখতেছি তার আমল সরাসরি আমরা দেখতেছি যে তিনি সুরা পড়ছেন তাও আবার জোরে জোরে যাতে কারো শুনতে অসুবিধা না হয় এই ব্যাপারে অনেকগুলা সহি হাদি যে ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা হলো একজন প্রসিদ্ধি তার আমল না তাবে তাবিদের আমল না সেটা হলো একটা যুক্তি যেহেতু সলাতুল জানাজা দোয়া দোয়া শুরু হবে হাম দিয়ে তাহলে শুরু হবে সোহানা কালদিকা দিয়ে এটা হলো যুক্তি फ्ती साहेब लागे जी एखने अल फाते पड़ा टाइम सही प्रथम तकबीर पर द्वितीय दरुद আল্লাহমে আদায় করি তৃতীয় তাকবীর দোয়া দীর্ঘ সময় ধরে দোয়া নবী সালামের অনেকগুলো দোয়া হাদিসের মধ্যে আছে নবিস্লাম কিভাবে দোয়া পড়তেন